حمدا لسامج فضلك المتوالي يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتاة فها هنا صنع يمجد أو ظريح بالي شحب الغواية والصواعق حولها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 لِلْكَائِنَاتِ إِلَى الْفَلَاحِ السَّرْمَدِي إِسْلَامُنَا نُرُّ الْحَيَاةِ وَمُرْشِدٌ لِلْكَائِنَاتِ إِلَى الْفَلَاحِ السَّرْمَدِي إِسْلَامُنَا بَقُلْ وُجُودِ السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ نحمدہ ونستعينہ ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسلیما كثيرا اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى اس باتو استواء الله على عرش ہی وقوله تعالی الرحمن على العرش استوى في سبع مواضع في سوره الا عرف قوله تعالی ان الله الذي خلق السماوات والارض في ست ايام ثم على العرش وقال في سوره يونس عليه السلام ان ربكم الله الذي خلق السماوات والارض في ست ايام ثم استوى على العرش وقال في سوره الرعد الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وقال في سوره طه الرحمن على العرش استوى وقال في سوره الفرقان ثم استوى على العرش ثم استوى على العرش الرحمن যার কোন শরিক সমস্তৃষ্টি উর্ধিন আকাশের ওপর আরো সে আজিমে সমুন্নত সালাত এবং সালামাজে লোক মোহাম্মদ রসুল সালামের ওপর যাকে নৈশ ইসরা এবং মেয়েরা যে নিয়ে যাওয়া হয়েছে এবং মেয়েরা যে আকাশ পথে সাত আসমানের ওপর নিয়ে যাওয়া প্রমাণ করে এই নবী এ করিম সাল্লা ইসলামের মেয়েরাজের ঘটনা প্রমাণ করে আল্লাহ আলমিন আকাশের ওপরে সর্বত্র বিরাজমান না আর মমিনের কলবে কলবে না আমাদের আল আফিদা আল ওয়াসেথ ইয়ার ধারাবাহিক আলোচনার আজকে একাদশ পর্ব এগারো নম্বর আলোচনার পর্ব বিষয়বস্তু হচ্ছে আল্লাহবুল আলমিন তাঁর আরো সে সমুন্নত सम्पर्क सुच्चे सबकिबुल आलमी आमन्नत আসমান জমিন সমস্ত সৃষ্টির ওপরে আরো আলমিন এ বিষয়ে সাতটি আয়াত রয়েছে যে সাতটি আয়াত এখানে নিয়ে এসেছেন এমাম মুজাদ শেখুল ইসলাম ইবেন এ তেমিয়া রাহেমুল্লাহ এ সাতটি আয়াতই আজকের আসল বিষয়বস্তু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কারণ এই বিষয়ে বিধাতপন্থীরা বিভ্রান্ত কেউ বলে মমিনের কলবে কলবে আল্লাহ কলব আরশু রহমান একেবারে ভ্রান্ত কথা আরবিতে পড়লে আমাদের দেশের অশিক্ষিত না সেবারে ভ্রান্ত কথা অথবা আল্লাহ করলে মাখা নাল্লা সব জায়গায় সব কিছুতেই একেবারে এগুলি এমন ইসলাম পরিপন্থী কথা कुफरी समस्त सृष्टि एकाकार तो आल्लासे गाचर भेतरे आल्ला चंद्र जरा पूजा कर आल्लाके स्पष्ट कफुरी कथा मानुषर भेतरे आल्ला হোসেন মানুষের হাল্লাজের ভিতরে আল্লাহ আছে সেজন্য আনাল হক বলেছে কোন অপরাধ করেছে তাইনি ইভিনে আরবের ভিতরে আল্লাহ আছে যে কোনো সৃষ্টির ভিতরে ওহাদুদ ওহাদুল আল্লাহ সবকিছুতেই এবং সর্বত্র এ সমস্ত গুমরাহি গুলি কোন ছোটখাটো গুমরাহি না অথচ ব্যাপক আকার ধারণ করে আছে এই সম্পর্কে আমাদের সমাজের যাদেরকে আলেম সমাজ বলা হচ্ছে অথচ কোরআন সোনার আলেম তারা নয় তারাও বিভ্রান্তির শিকার তো জনগণের অবস্থা কি হবে আজকের আলোচনাটি একটু ভালো করে শোনেন এবং ইমানকে যদি কোন রকমের ভেজাল থাকে বা সংশয় থাকে তো সংশয় এবং ভেজাল মুক্ত করেন আল্লাহ যেন আমাদের সকলকে তো অভিজ্ঞান করেন পুরানি ফিল্মের আয়াত সবগুলি বলছেন ভাষ্যকার আল্লা শেখ তিনি আর আপনাদের সামনে পেশ করা হবে আরো সে সমুন্নত এছাড়া অন্য কোন শব্দ দিয়ে অর্থ করা যায় কি না এ বিষয়টি নিয়ে আলোচনা করব এজন্য বিভিন্ন তর্জমা কোরআনগুলি আপনাদেরকে নিয়ে আসতে বলছিলাম তাহলে সুবিধা হয়তো কিন্তু আমি কোরআনের জায়গা হচ্ছে সুরে আরাফে কোরানে ধারাবাহিক ভাবে দেখলে সুরে আরাফে প্রথম এআ এসছে কৌল আ जमेन सृष्टि करफ आय नम्बर चुवान्व থেকে যখন সোম্মা অতপর দিয়ে বলা হয়েছে আর প্রত্যেকটি আয়তে সুম্মা দিয়ে আসবে সুরাই তোহার আয়াত ছাড়া আর রহমান ছয় দিনে সৃষ্টি করার পরে আরও সে তিনি অতপর সোম্মা তারপরে যেটা তার আখি বিলম্বের জন্য আসে এবং তার আখি বিলম্বের জন্য আল্লাহ রবুল আলমিন আসমান জমিন সৃষ্টি করার পরে আরো সে আরশের মালিক হননি হ্যাঁ যেমন যদি বললেন আল্লাহ ছয় দিনে আসমান অন্য কেউ মালিক ছিল নাকি বেদখল ছিল বোঝা গেছে কথা এই জন্য বললাম যে মালিক অর্থ নয় হ্যাঁ নিজের ক্ষমতাধীন করা নয় স্তাওলার অর্থ নয় বরং वार चार्द दिएविर शब्द इश्तावार चार शब्द दिए तरजा करब्देश कर शेख साल फौजान तरह भाष्य सुर आरफर आयत नंबर चुवान्ड अल्लाहर से समुन्नत आसमान जमीन सृष्टि कर এবং জমে সৃষ্টি করেছেন আরো আরসে সমুন্নত আবার সুরাই ইনুস্বর তিন যাদের কাছে বেগাইরে আমরাও না বিনে কিসে খুটিতে আমার মানে হচ্ছে पिलर गाड़ी बेम ताराओ नाहटी जा आया सठी तस्वीर हे आल्ला आसमान সৃষ্টি করেছেন বিনা স্তম্ভে আসমানের কোন স্তম্ভ নেই কেউ কেউ ভিন্ন তফসিল করেছে সেটা শুনিয়ে দি আল্লাহ আকাশ সমূহকে সুচ্ছ করেছেন বেগাইরে বেগাইরে আমরা মানে খুঁটি তোমরা দেখতে পাচ্ছ না তাহলে এখানে তারা বলতে চাইছে যে খুঁটি নেই এ কথা আয়াতার স্পষ্ট নয় কিন্তু খুঁটি তোমরা দেখতে পাচ্ছ না জিখিতে তোমরা তো হতে পারে আগের ঠিক তফসির সমস্ত অথপর তিনি আর সে সমুন্নত হয়েছেন সুরায় রাত আয়াত নম্বর দুই সুরা তহার আয়াত নম্বর আয়াত নম্বর রহমান দিয়বানবুল আলমিন আর ও শুন প্রথম উল্লেখ করেছেন হ্যাঁ প্রথম উল্লেখ করেছে তাহলে করে কিন্তু ওখানে উদ্দেশ্য ছিল এই বিষয়টিকে করা আর সাতটি জায়গায় এই বিষয়টি কথা এখানে দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে সুতরাং বিনা প্রয়োজনে উল্লেখ করা হয়নি কথা বলবেন না যে এটা রিপিট কেন হ্যাঁ রিপিট না ওখানে দলিল হিসাবে বেশ করা হয়নি কি বলা হচ্ছে যে এই বিষয়টি হ্যাঁ বিষয়বস্তু তুলে ধরা হয়েছে যে আল্লাহ আরো সে সমুন্নত এই বিষয়টি সাত জায়গায় করতে গিয়ে এখানে বলছেন সুরে তাহার আট নম্বর পাঁচে রয়েছে আর রহমান ও আল আল আর শিস্তাওয়া ওকাল ফুরকান সুরেফুরখান সুরেফুরখান রয়েছে ছয় নম্বর জায়গা কিংস্তা আলা এখানে আয়াতটা লিখতে ভুল আছে সুরেফান দেখা যাক আয়াত নম্বর কারণ আয়াত এইভাবে নেই যেভাবে আয়াত কথা খুলেন খুলতে পেরেছে আগে দেখেন আল্লাহ আছে কি রাহমান কিভাবে আছে আল্লাহুল্লাহি খালাকিমা ফিসেম এই শুরু থেকে উল্লেখ করলে ভালো ছিল তারপরে কি আছে সুম্ম জরুরি নয় থামা তারপর আর রহমান ও রহমান ও রহমান অর্থ মিলানোর জন্য অতঃর আর রহমান সমনুত হয়েছেন বা আরস এর উপর সমন্বত ফস বিহি হবিরা সুতরাং এই বিষয়ে কারো কাছে সূক্ষ্ম খবর যদি থাকে তাহলে জিজ্ঞেস আল্লাহ ছাড়া বেশি সুখ খবর আল্লাহ সম্পর্কে আল্লাহ যাকে আল্লাহ জানিয়েছেন এখানে ভুল নেই কিন্তু একসাথে মিডিয়া দেওয়া হয়েছে কি আছে অতপর আরো সে সমুন্নত হয়েছেন রহমান আসলে সুরাই সাজদা ইসুরার নাম হচ্ছে সুরাই সজদা কিন্তু আলিফুল্লাহ গিয়ে শুরু হয়েছে এই জন্য শেখ রহমা আলিফুল্লাহ সজদা বলেছেন একটি সুরার নাম আছে হামিম শেজদা কিন্তু আলিফুল্লাহদা বলে প্রসিদ্ধ নাম নেই তবে এই সুরাই শেষদার নাম হচ্ছে আল্লাহ সেই সত্তা যিনি আকাশ সময় জমিন সৃষ্টি করেছেন অমাবা এবং যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে সবকিছু কয়দিনে ছয় দিনে তাহলে এখানে অতিরিক্ত জানতে পারলাম আগের আয়াতগুলো আকাশ জমিন সৃষ্টি করেছেন আকাশ জমিনের মাঝে যা কিছু রয়েছে যত কিছু আল্লাহ রেখেছেন আমাদের জন্য পাহাড় পর্বত গাছপালা নদী নালা সাগর মহাসাগর আর তারপরে জমিনের ভিতরে ভূগর্ভ সবকিছু মাবেন ফি সিদ্ধাইয় ছয় দিনে সমস্ত অতপর তিনি আরুষে সমুন্নত হয়েছেন সুরেশ আয়াত নম্বর চার সুরাহ কি রয়েছে মোহনাল করেছেন হু আল্লাহ আদাফিস আল্লাহ সেই সত্তাহা তিনি আকাশ সময় সৃষ্টি করেছেন ছয় দিনে তিনি আর সে সমুন্নত সুরে হাদিদ আয়াত নম্বর চার এই ছিল আয়াত কোরআনিক আয়াত কি যথেষ্ট নাই এই আকিদের জন্য এই বিশ্বাসের জন্য যে আল্লাহ কোথায় प्रश्न जा प्रश्न कर गुमराही है विद्यापन्थी थे प्रश्न कर आल्ला उल्लेख ही करतना बर उत्तर जाना फरजे विषय बोला এ তো আরসের উপর সমুন্নত হওয়ার কথা আর আকাশের ওপরই আল্লাহ রব এই বিষয়ে আরো আয়াত রয়েছে তো এই বিষয়ে প্রশ্ন করা যাবে শুধু বরং এই প্রশ্নের উত্তর জানা ফরজ এই প্রশ্নের উত্তর জানা ফরজ যে আল্লাহ কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় এর উত্তর জানা প্রত্যেক মুসলিমের ইমানের জন্য ফরজ না হলে তা তো হিদি পুরা হবে না যার তিদ নে যার তিদা দিনের আর সেটা হচ্ছে দিনের মূল বিষয় সমস্ত আম্বিয়া রুসুলগণের দিনের মৌলিক বিষয় ছিল হ্যাঁ এক সেটা হচ্ছে তৌহিদ আল্লাহ আম্বিয়া বানুল আল্লাহ নবিস রয়েছে বই মাতৃ সতার ভাই এর মতো সৎ মতো এর মতো তাদের বাপ এক হয় সৎ ভাইদের বাপ এক হয় তার মা ভিন্ন ভিন্ন হয় ঠিকই তেমনি দিন হচ্ছে সমস্ত নবী গণের এক আর এই দিনের মূল বিষয় ছিল তৌহিদ সমস্ত অম্বি আর রসুলগণ নিয়ে এসেছেন বিশেষ করে তৌহদুল এবাদা কারণ ভেজাল ওখানে ছিল আল্লাহ এবাদত কর তহিদুল এবাদা मा लकमिन कमरा दिन छोट विषय दिन एक अंश जीवन क्षेत्र के सामिल हम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 সমন্বত এই বিষয়টি আকিদার বিষয় এই বিষয়ে প্রশ্ন করতে হবে জানতে হবে এবং এর উত্তর জানা ফরজ এবং এটি তহিদুল আসমা সিফাতের একটি গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ একত্র প্রতিষ্ঠা করার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে একাকার হয়ে নয় সৃষ্টি মকুলকাতে আর আল্লাহ রব্বুল আলমিন তার আরো আসমানের ওপর আরো সে এই দুটি কথা আসমানের উপর আরো দুটি কথা কেন বলবেন পয়েন্ট করে একটি কারণ শুধু আর যদি বলেন যে আল্লাহ তো চোরা রাস্তা আছে হ্যাঁ কুফরিয়ার কথা সেটা হচ্ছে রহমান মমিনের কলি তো আরস তাহলে মমিনের কল আরো আল্লাহ আরো সে আছেন ওইটা মারলো কিন্তু আল্লাহ সৃষ্টি জগতের ঊর্ধ্বে আর সাত আসমানের ওপর ওইটা মারলো না কোথায় আছে আল্লাহ আরো আছেন আর আরো সেখানে বুঝে গেল আর যখন আল্লাহ আল্লাহ আরো সে আছেন তার মানে আল্লাহ আল্লাহ যদি বল সত্তাগত দিক থেকে জাতের দিক থেকে মমিনের অন্তরে তাহলে এটা হচ্ছে লুজুত মানে সবকিছুর আছে খালেকার ম্রষ্টার সৃষ্টির অস্তিত্ব হচ্ছে এক যত সুন্দর মানুষ দেখবে বিশেষ করে যত সুন্দরী রঙী দেখবে তত ভালো করে আল্লাহকে দেখতে পাবে হ্যাঁ আর এই যে কুফুরি আঁকিয়ে দেওয়ার তার ইতিহাস আছে সে এক সুন্দরী আর করেছে। তো ডুবে থেকেছে ইবনে আরবির কিতাব এই সব কুফরিয়া কিতাব সুফি ইসমের কিতাব গুলি বাংলায় সুফি বাদ কেমন করে বাঙালি জাতির ঘরে ঘরে ঢুকেছে আরবির বাংলায় অনুবাদ হয়েছে কেউ করেনি কারণ করবে না হাদিসের তরজমা গুলি মাত্র কিছুদিন আগে গুলো হইল বোখারি মুসি কিতাবের হ্যাঁ গাজালির কিতাবের তরজমা অনেক আগে হয়েছে বলছেন আয়াত একটি শব্দ শুধু ব্যবহার সেটা হচ্ছে ইস্তা ইস্তফা ইস্তফা আর অন্য কোন শব্দ ব্যবহার হয়নি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 दूर से अन्न शब्द व्यवहार नि अर्थ का शब्द हम शब्द व्यवहार इस्तावा কর্মগত গুণ সেফাতে মাঝে মাঝে এই আলোচনা আমি করেছি হ্যাঁ কয়েক সপ্তাহে বিষয়টি বলেছি যে আল্লাহ রব আহ গুলি দুই ভাগে বিভক্ত এক হচ্ছে সেফাতে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 जी हाँ क्षेत्र घटे माज माजे माजे कवस्था थकेत गुण सब समय थके आल्ला चेहरा जेफा এমন কোন সময় হইতে পারে যে আল্লাহ চারা নেই না কিন্তু আরো সে সমুন্নত হওয়া কখনো এই কাজটা আপনি করেছেন কখনো অন্য কাজে আছেন হতে পারে কি পারেনা বুঝতে পারছেন না তো কর্ম মানুষের পরিবর্তন হয় কিন্তু সত্তা পরিবর্তন হয় সত্তাগত গুণে পরিবর্তন হয় না কিন্তু কর্মে কাজে পরিবর্তন আসে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আবার আল্লাহ আরো সে ঠিক আছে যে কর্ম আল্লাহর নেমে আসা কর্ম সবসময় নেমে আসেন না সে রাতের শেষ অংশে নেমে আসেন আল্লাহ পরিবর্তন ঘটে আর আল্লাহর যেগুলি সত্তা চেহারা আল্লাহর হাত আল্লাহর চোখ এগুলি হচ্ছে আল্লাহর জাতি সেফাত সবসময় আল্লাহর চোখ আছে সবসময় আল্লাহ রব্লুল্লা আলমিনা হ্যাঁ হাত আছে আল্লাহ সব আর সেফাতে জাতীয় শুধু মন্ত্রের মতো মুখস্ত না করে হাতে না তাহলে হবে কি মগজে ঢুকে যাবে কর্মগত গুণ আর একটা হচ্ছে সত্যগত গুণ জি সেফাতে ফেয়ালি ইস মানত আলামী এখন প্রশ্ন আল্লাহ তাহলে আরো সে কেমন ভাবে বলছেন যেমনটা আল্লাহ হয় সেটা আমরা জানি না সেটা আমরা জানি না আল্লাহ যতটা জানি ততটা বলবো তার বেশি বলবো না আর যেটা বলা হয়েছে সেটা অস্বীকার না তাও না তাহরিফ না তাকে ইফ মানে ধরন কেমন না তসি না কোনো কিছুর সাথে তুলনা অন্যান্য গুণগুলির মতো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 আর অতের ওপরে আলাপ ভাষায় সমুন্নত হইলেন ওপরে কিছু নয় এর তাফা নিজেই উঠা হ্যাঁ তাহলে এরতফা মানে ওপরে উঠলেন মানে সমুন্নত হলেন জি হ্যাঁ তৃতীয় অর্থ হয় ইস্তফা মানে হচ্ছে চড়া রোহন করা এই যেন চড়ার যন্ত্র ইস্তফা মানে কি সুম্মা আল মানে সুম্মা সাইদা আলা আল আর তিনি আরস উপরে কি করলেন উঠলেন করলেন চাহিদা শব্দ অর্থ চার নম্বর অর্থ ইস্তা মানে ইস্তাকার রা এই ইস্তাকাররা মানে কি করা আই আইয়ব দমে কি করেছে অবস্থান করেছে ইস্তাকারা মানে অবস্থান করা কারার নেওয়া অবস্থান করা দেখেন আল্লাহ কোরআনে ক্ষেত্রে কি করো ঘরের ভিতরে অবস্থান করো বাইরে তোমাদের কাজ কাম না মাঠে ঘাটে ফিল্ডে আর ফ্যাক্টরিতে কারখানাতে না তোমাদের ওয়াকারনাফি ফি তো অবস্থান করো তোমরা তোমাদের বাড়িতে ইস্তাকার মানে কি অবস্থান করার অর্থার অর্থ আলা আলাফা সাইদা আর ইস্তাকার আলাহ ইরতাফা সাঈদার যদি সুন্দর বাংলায় তর্জমা করেন তাহলে সমুন্নত হওয়া ঠিক আছে ঠিক আছে না আল্লাহ ছয় দিন আকাশ জমিন সৃষ্টি করলেন তিনি আছে আসল ভাই মাসাল্লা তাহলে তো চলে আসছে এটা পড়ে শোনাচ্ছি এতে ভিন্ন অনুবাদ আছে আর তেসিরুল কোরআন আর আপনার মুজিবুর রহমানের যেটা সংক্ষিপ্ত সমুন্নত অধিকাংশ আল্লাহ অর্থ করেছেন কি রয়েছে সমুন্নত শব্দ আছে সমুন্নত কিসির অর্থ হলো আলহ হলো ইরতা মানে হলো সাইদা মানে এখন বাকি থাকল ইস্তাকাররা ইস্তাকাররা মানে সমুন্নত হওয়া হইতে পারে কিন্তু তাছাড়াও হইতে পারে কি হতে পারে অবস্থান করা সেটা সমাসীন হতে হতে পারে। পারে। সমাসহীন যারা সমাজীন হানাফি তর্জমাগুলো যেগুলো আছে সেগুলো দেখুন সমাজীর অর্থ আছে সমাজীন অর্থ আছে এতেও সমাজ অর্থ আছে এটা আপনাদেরকে পড়ে শোনায় এই অনুবাদটা ছয় সাতজন দায়ী মিলে করেছে আর সম্পাদনা করেছেন শেখ আব্দুল হামিদ তো এক আলোচনাতে আমরা একটা বড় প্রোগ্রাম ছিল। সেখানে ছিলাম আমি শেখ আব্দুল হামিদ তো উনি বললেন তারা আলোচনাতে যে আমার কথা বলে যে উনি আমার অনেক পুরাতন আলোচনাতে এই সমসীন শব্দটি এসছে অনেক পুরাতন আজকে পনেরো বছর কি আঠারো বছর আগে আলোচনা ভালো করে শুনে তারপরে আমি মনে করলাম এটা আমি ভুল মনে করি না তবে আমি মনে করলাম যে সমন্বত অধিকাংশ অনুবাদ করছে তো আমার পক্ষ থেকে বা আমাদের যে দল টিম আছে এই অনুবাদে আমরা সমন্নত না করে কি করেছি সমাসিন করেছি আর এটাকে ঠিক মনে করি ও আলোচনা করেছেন পরে আমি এটা খুলে দেখলাম যে আসলে এতে সমাসিন আছে একটি দেখেন তিনি বলছেন অনবাদক এখানে সুরাত আর আয়াত নম্বর পাঁচ চার আচ্ছা चारख करी निकट अवतीम्बरे परम दया से समासन मैं बसाइ ना आसन ग्रहण कर বাংলা যে বুঝেন সে বলবেন আর না বুঝলে চুপ থাকবেন যে আল্লাহ আরো সে বসলেন ভুল তর্জমা বুঝা গেছে আরো সে দাঁড়ালেন ভুল তর্জমা হ্যাঁ সব শব্দ দিয়ে তর্জমা করা যাবে না দাঁড়ানো না বসা দিয়ে কিন্তু তিনি তাতে ইস্তাকাররা অবস্থান করলেন সময় নিস তো সময় আসন গ্রহণ করলেন আপনি আসছিলেন মাহফিলে বা আমি আসছিলাম কোন একজন বিশেষ ব্যক্তি যার মন্ত্রী আমিররা আসেন আসছেন মনে করেন আসার পরে তিনি আসন গ্রহণ করলেন আসন গ্রহণ করলেন আসনটা দাঁড়ানোর আসন হইতে পারে বসার আসন হইতে পারে জি হ্যাঁ আসন গ্রহণ করলেন মানে যেখানে এখন আসছিলেন हरकत कर लोस्तर शब्द दिएफित शेख सौजान पक्षा आया देखी दिल्ली आलिद सलमत सलमतरा अल्प तीन चार बार पड़े नेटेन मंत्र देखल যে এত শক্ত মন্তব্য করেছে কয়েক বছর আগে মানে এক দু বছর হয়ে গেল যে যে সমাজীন বলে তরজমা করেছে সে গুমরা ওর কথা কি এই রকম কথা অথচ যারা এই সব সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে তারা কোন ওই রকম বড় আলেম সাধারণ একজন মানুষ হয়তো কোথাও কিছু শিখেছে আরবি ভাষাও বুঝে না আর ইস্তাওয়ার যে আবিধানিক অর্থ কিয় তা বুঝে না আর কারো একটা গুমরাহির ফতুয়া লাগিয়ে দেয় যেমন তোমার কথা দেখেন এই চারটি অর্থুর আলিহা তাতেই গোরাফিয়া করছে এতে সীমাবদ্ধ শব্দের ইস্তেফা শব্দের সালাফরা যে তফসির করেছেন এই চারটি অর্থের মধ্যেই সীমিত চারটি শব্দ মুখস্থ হয়ে আশা করি আপনাদের ইস্তফা মানে আলাফা হ্যাঁ আর সালাকে বলা হয় হ্যাঁ এই উম্মতের প্রথম সারির মানুষ সাহবাই কেরাম প্রথম সালাফ তারপরে হচ্ছে লামে যখন জবাব দিয়ে বলবেন যারা সালাফদের সত্যিকার অনুসারী তারা খালাফ আর খালফ খালফ মানে নিন্দনীয় বলছে পরবর্তীকালে অসৎ লোকেরা ইস ওদেরকে আয়াতিল কারিমা যেই ইস্তেয়া শব্দটি এই আয়াতের কারিমা গুলিতে বর্ণিত হয়েছে বা উল্লিখিত হয়েছে জি কার আল্লামা শেখ সালের বর্তমানে সবচেয়ে বড় আলম হাফিজাহান তারপরে শেখ সাল ফৌজান প্রত্যেকটিফসিল করেছেন সেগুলি আর উল্লেখ করা দরকার নেই বেজা আমাদিন বিনা খুঁটিতে এই বিষয়টি বলে আল আমাদ আমাদ বলা হয়কে বিনা মেগাই প্রতিষ্ঠিত বা দাঁড়িয়ে আছে এটাতে তাকিদ করা হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ যে খুটি নেই খুটি নেই আর তোমরা দেখতে পাচ্ছ জি দেখি না যেমন বললাম আসাহ তবে প্রথম তফসিরটি হচ্ছে অধিক বিশুদ্ধ বেশি সহিত আগে বলেছি এই আয়াতগুলি দ্বারা যা কিছু আমরা অনধাবন করলাম বুঝতে পারলাম তা হচ্ছে ইস্তাফা দিনে সমুন্নত হওয়ার প্রমাণ আলামা কবি আলহী যেমনটা তার মর্যাদার উপযুক্ত হল তেমনি কিসের প্রমাণ হল এর বিপরীতটা যারা এই ইসতেওয়ার অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে তাদের অফিহার রাদ্দ আলামান ইসতেওয়া আর এতে খন্ডন রয়েছে ওইসব লোকদের যারা শব্দ করেছে অপব্যাখ্যা করেছে বা ভুল অর্থ করেছে অর্থ করেছেন কারা সালাফরা সাহাব এরম তাবিন্ন আর যারা বিদাতি খালফলা ওদেরকে আবার তারা তরজমা ইস্তা বা দখল করা হ্যাঁ যদি এই অর্থ হয় তাহলে আল্লাহ ছয় দিন আকাশ জমিন সৃষ্টি করলেন তারপরে ইস্তা আরো কি আরস নিজের ক্ষমতাধীন করলেন তার আগে আরো আল্লাহর ক্ষমতার বাইরে ছিল নাকি যদি এই আখি দেখি ওর আখের যে আল্লাহ আর হাত ছাড়া ছিল না আরু আল্লাহ ক্ষমতারি কথা নাহার মানে যে প্রতিদ্বন্দ্বী কোন প্রতিদ্বন্দ্বী না থাকে এমন ব্যক্তিকে কাহার বলা হয় আল্লাহ একটি নাম হচ্ছে আল কাহার হ্যাঁ যার কোন প্রতিদ্বন্দ্বী নেই অপ্রতির যার মানে তাদের কাছে কি রাজত্ব তার মানে আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করার পরে আল্লাহ তার রাজত্বের উপর হ্যাঁ ক্ষমতাসীন হইলেন অর্থ পৃথিবীর আসমান ইস্তাওয়ালের রাজত্বের ওপর তিনি অন্য অন্যকে তিনি পরাজিত করলেন ওয়া হাজা এই অর্থ যদি করা হয়তো বাতিল না কথা জি একদিক দিয়ে নমিনা অনেক দিক থেকে এই ভ্রান্ত ধারণা বা এই অর্থ করা বা আতিল তার মধ্যে এখানে চারটি উল্লেখ করেছেন লেখক সংখ্য বলে খণ্ডন হচ্ছে যে ইস্তাওয়া মানে ইস্তাউলা নিজের ক্ষমতাতে নিয়ে আসা আর আর মানে হচ্ছে রাজত্ব এই তাফসির হচ্ছে মুহুদাসন মানে বেদাতি তাফসির নব আবিষ্কৃত তাফসির। মহালে ফুল তফসির সালাফ পরিপন্থী হ্যাঁ সালাফ কারা মিনা সাহাবাতে সাহাবাহাম এবং আতবাই এবং তাবা তবে যেন বলিয়ে দিলেন সালাফ কারা সাহাবাইম আর তাবা তবে ংশ মহাদেশিনগণ চার এমাম আবু হানিফা সাফি মালিক আহমদ তারাও এর মধ্যে প্রায় শেষ এর আগে শেষ তারপরের যুগে বেশি ফিতনা যদিও ফিতনা বিদা শুরু হয়ে গেছে খারেজিদের ফিতনা। আর তারপরে তখন জাহমিয়াদের এইরকম মোল্লার যুগে রয়েছিল মোহতাজিল মোহতাজিল হয়ে গেছিল তখনকার শাসক তো বলছেন যে এই ছিল সাহাবাই তিন তাবা তাবিন আমাদের সালাফি অনস্মরণীয় সেটা হ্যাঁ এই অর্থ কেন প্রত্যক্ষ সহজ প্রথম খণ্ডন হচ্ছে যে এটি হচ্ছে নতুন তাসির সাহাবাই তেমাত দ্বিতীয় খন্ডন হচ্ছে যদি ইসতা মানে কি হয় বেদাতিদের অর্থ কি বললাম ইস্তা মানে শাসককে বলা হচ্ছে কি্তাউলা মানে নিজের ক্ষমতায় নি আসা এটাই যদি অর্থ হয় আল্লাহ কি হইল ছয় ছয় দিনে আকাশ সৃষ্টি করার পরে সবকিছুর কি হলেন হ্যাঁ ক্ষমতা কি করলেন দখল করলেন বা নিজের ক্ষমতায় নি আসলেন যদি এইটাই হয় তো বলছেন যে তাহলে আরস এবং জমিন আর আসমান আর আল্লা রবুল্লা আলমের সৃষ্টির নিচে থেকে ওপর পর্যন্ত সবকিছু এমনকি জীব জন্তু পশু পাখি এবং সমস্ত মখ আর আরসে কি পার্থক্য থাকবে পার্থক্য থাকলো আল্লাহ শুধু আরশের মালিক হলেন না সবকিছুর মালিক হলেন যদি মালিক হওয়ার অর্থ নেওয়া হয় তাহলে আল্লাহ আসমান সৃষ্টি করার পরে হ্যাঁ সবকিছুর মালিক হলেন সেই আছে সেই মালিকানাধীন আপনার কি বলছে আসমান জমিন আছে আর পাহাড় পর্বত আছে সাগর মহাসাগর আছে আর যত কিছু আছে জমিন আসমান সবকিছু আছে তাহলে আল্লাহ শুধু আরস কেন বারণা করবেন আল্লাহকে যদি বলতে হইতো যে আল্লাহ ছয় দিন আসমান জমে করার পরে কি বলেন নিজের ক্ষমতাই নিয়ে আসলেন তাহলে আরো কেন শুধু বলবেন সবকিছু আল্লাহ করলে সেই কথা বলতেন বুঝে গেছে শুধু আরস শব্দটি আল্লাহর বলাতে কোনো লাভ হইল হ্যাঁ তা আল্লাহ বেকার বেকার বার বার করে ইস্তাওয়া আল্লাহ করছেন নাকি তাই বলছেন শেখ আলাল ফৌদান কান আল্লাহ রবীন্দ্রের ক্ষমতা সবকিছুর ওপর রয়েছে আর আসমান জমিন আল্লাহর কোন ক্ষমতা ছিল না এমনটা কি তাও তো না সবকিছুর ওপর তার ক্ষমতা রয়েছে ওম্মা জমি এবং তিনি সবকিছুর মালিক ফালাই এখন আর সে ফায়দা তাহলে এখানে আরো শব্দটি উল্লেখ করার কোন ফায়দাটা হইল কোন ফায়দা নেই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 इस्तावा दिए करमता पेलता करल तो এই ইস্তাল আর শব্দ টিন এবং বেশি বর্ণিত হয়েছে আল্লাহ আরসের মালিক হলেন এই কথা নেই যদি এইরকম আসত তাহলে হাত তাহলে বিবেক কেতুর তাহলে বাকি অন্যান্য ইস্তা ইস্তা ইস্তফা গুলোকে ইস্তাউলা দিয়ে তর্জমা করতাম যে এক জায়গাতে ইস্তাউলা শব্দ শেষের জন্য আমরা ওইটা দিয়ে এর করছি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 आल्ला आसमान जमीन छह दिन सृष्टि शब्द दिए जो व्यवहारित प्रमाण करमे आसमान जमीन सृष्टि एवंब प्रमाण कर তাহলে আসমান সৃষ্টি করার পরে তিনি মালিক হবেন এটা হইত না তিনি আগে থেকে মালিক আছেন আরো কারণ অন্য আরেকটি আয়ত্তি আছে কোরআন যে আল্লাহ রব্দুল্লাহ আলম আর আগে ছিল ওয়াকান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 আগেই ছিল বিদ্যমান ছিল কতদিন আগে বে আলানা পঞ্চাশ হাজার বছর আগে মুসলিম আলহালাম তাহলে এটা কেমন করে হইতে পারে যে আল্লাহ রব আলিন আসমান জমিন সৃষ্টি করা পর্যন্ত আর মালিক ছিলেন না এটা হইতে পারে নাকি সম্ভব কথা আবতালিল বাতিল কেউ যদি বলে যে আসমন সৃষ্টি করা পর্যন্ত তার আগে পঞ্চাশ বছর ধরে আরো আছে কিন্তু আল্লাহ আর মালিক ছিলেন না কারণ বাতিল যে বাতিল বোঝাবার জন্য যুক্তির দরকার নেই সাধারণ বাতিল কথা আল্লাহ আলম সাহেব বলছেন আল্লাহ আলম এই খন্ডনগুলি তিনি নিয়েছেন মজমল ফাতাওয়া শেখাম তাইম রাহে মহার পঞ্চম খণ্ড একশো থেকে তারপরে আরেকটি বিষয় আছে যেটা এর সাথে সংশ্লিষ্ট সুতরাং আল্লাহ রে সমুন্নত হওয়া সমস্ত সৃষ্টি জগতের ওপর আল্লাহ যেমন আরো সে সমুন্নত তেমনি সমস্ত সৃষ্টি জগতের উর্ধে অলু সৃষ্টি জগতের ওপরে আছেন এর দলিল সংক্ষেপ বলিত কোরআনে করিম রসুর হরিস এবং সালাফি সালহিনের ইজমা সাহাবাইকার তাবিনের এবং এর দলিল হচ্ছে মানুষের আকল যুক্তি তিনি একাকারে সৃষ্টিতে কি করে থাকতে পারেন যুক্তি এবং এর দলিল হচ্ছে ফিতরাত দলিল ফিতরাত কেমন করে দলিল এটা সঙ্গে যদি সেটা হচ্ছে যে কোন মানুষ কাফের পর্যন্ত যদি কোথাও জুলমের শিকার হয় নির্যাতনের শিকার হয় মার খায় তো তখন একটি মহাশক্তির আশ্রয় মনে মনে তলাশ করে তার মন বলে যে আমার মহাশক্তির প্রয়োজনকে অত্যাচারকে আমার পর যে হচ্ছে দূর করবেন মনটা কোন দিকে যায় কখন কেউ যদি মার খেয়ে থাকেন তো বুঝতে পারছেন হ্যাঁ কিচ্ছু জানা না ইসলামের আল্লাহ তোর বিচার করবে জানেন ওপর সর্বত্র সর্বত্র বিরাজমান করছে সর্বত্রওয়ালা তো সর্বত্রওয়ালা জীবন কোন শুনেছেন তাহলে কাফের মুশেকের কাছ থেকে ওই কথা শুনেননি এই জন্য বলছি ভালো করে মনে রাখবেন এই সংক্ষিপ্ত কথাটি যে আল্লাহ যে তারপরে কি বললাম যুক্তির দলিল আর ফিতরাতের দলিল প্রকৃতি দলিল পাঁচটি দলিল মনে রাখবেন এখানে পাঁচটি আয়াত আছে সংক্ষেপে আমরা চলিও মহান আল্লাহ বলছেন মত আমি তোমাকে নিদ্রার মাধ্যমে গ্রহণ করব। তা অফ এত অফ গ্রহণ করা অফাধ সবসময় না মৃত্যু না অফাধ মানে সবসময় মৃত্যু হয় না তা অফ মানে পূর্ণরূপে গ্রহণ করা জি তো আমি তোমাকে গ্রহণ করব নেব কিসের মাধ্যমে এই অফাত হচ্ছে অফাত ছোট অফাৎ বড় মৃত্যু নয় বরং নিদ্রার মাধ্যমে তো যখন ঈশা আলী সালামকে ঘর থেকে এবং তাকে তারা হত্যা করবে রক্ষা করেন আল্লাহ উঠান তখন নিদ্রা অবস্থায় উঠিয়েছিলেন জাগ্রত অবস্থায় এলে এবং আমার কাছে তোমাকে উঠিয়ে নেব আমার কাছে তোমাকে উঠিয়ে নেব এই উঠিয়ে নেব থেকে কি বোঝা গেল আল্লাহ কোথায় আল্লাহ করে আছেন উঠান কোন দিকে আয় আমি ওপরে আছি হ্যাঁ উঠে আসেন আপনি আসেন বা বলছে লিফ্টে উঠে আসেন উঠে আসেন মানে কি নিচে উঠে আসেন রাত হয়ে আমার কাছে উঠিয়ে নেব স্পষ্ট প্রমাণ সূরে আলম আট নম্বর দ্বিতীয় দলিলাম তাদের জন্য কি করা হয়েছিল অস্পষ্ট করে দেয়া ছিল মনে করেছে ওই সদৃশ্য দেখে মনে করেছে যে ঈসা কি তোমার আল্লাহ বর্রফা হই এলি আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছিলেন এলাই হে কার দিয়ে। তার দিকে ওপর দিকে আছেন জি সুরান একশো আটান্ন তৃতীয় দলিল এলাই হাস আলিম আল্লাহর দিকেই ভালো আল কালিমত কথাগুলি কালিমিমের জমা ভালো ভালো কথাই বন্ধ কথা মানে সব লিখা হয় বিশেষ করে ভালো কথা বলেছেন জি তো ভালো কথা উত্তম প্রতিদান পাওয়া যায় ভালো কথা বলা এলাই আব্দুল কালিম উত্তইজিব আল্লাহর দিকে ভালো কথা কি করে উঠে আদো সাহেদা ইয়াস আদো মানে উঠে হ্যাঁ কি করে উঠায় ওপরে ভালো আমল ভালো কথা কে উঠায় যদি আপনার ক্যালেমা মুখে থাকে ভালো কথা আর তার অনুযায়ী আমল থাকে তাহলে এই ক্যালেমা ওপরে উঠবে এবং গ্রহণযোগ্য হবে কিন্তু আমলের সালে নেক আমলে যেন দুটো শর্ত রয়েছে জানা আছে নেক আমলের কি কি একমাত্র আল্লাহ জন্য আর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 जीवन जापन करफल उठे ना कारण अलमुसल मुशरे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 প্রধানমন্ত্রী হে হামান আমার জন্য বড় অট্টালিকা কি করো বানাও লালিগুলিতে উপরে উঠি আসবাব আসবাব সবাব রাস্তাকে বলা হয় তো সিঁড়ির রাস্তায় উপরে উঠবো আসবাব আসামাওয়াতে আকাশ কিসের রাস্তায় আসমানে রাস্তায় আসমানের সিঁড়িতে আমি উঠবো ফিয়া এলা মুসা অতবার আমি মুসার উপাস্য মূষার উপাস মেরে দেখবান আর আমি মনে করি সে মিথ্যাবাদী জাতিকে কিভাবে ধোকা দেয় জাতিকে ধোকা দেয় হ্যাঁ জি দুশ্রী মানুষ ধর্মগুরুরা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 আল্লাহ ওপরে আছে যেন আমার সিঁড়ি বোয়া লাগবে আল্লাহকে দেখতে হইলে আল্লাহ সর্বতর বিরাজমান একটু দেখি এই আকিদা ছিল না জি ফের হারিয়ে महानल्लाईना भय मान इमान विश्वास स्थपन कर তাকে বলে তোমরা কি আল্লাহ তিনি কি করবেন ধসিয়ে দেবেন ফায় তমোর তখন সেই জমিন কি করতে থাকবে প্রকম্পিত হইতে থাকবে মারা মোর রয়েছে। নির্ভীক হয়ে গেছ সেই সত্তা বলে যিনি আকাশে রয়েছেন কোথায় রয়েছেন সেই সত্তা সে আল্লাহ আল্লা সম্ভব আছে যিনি আকাশে রয়েছেন তোমাদের ওপর পাথর বর্ষিত করবেন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 শব্দটি ওপরের ক্ষেত্রে ব্যবহার করছো বুঝা গেছে না আমি সেন্টারে আছি মানে কি সেন্টারে কি দেয়ালের ভিতরে আছি না কোন একটা উপরে আছি বোঝা গেছে হ্যাঁ আচ্ছা এর স্পষ্ট বুঝায় পানিটা কোথায় আছে টেবিলে আছে বলি না বলি আছে কিন্তু আমরা ওইখানে কি বলি টেবিল এর উপরে না বলি ওপর শব্দ না ব্যবহার করে অনেক ক্ষেত্রে কি বলি টেবিলে আছে যেমন করানি কিনা আল্লাহ বলছেন যাদেরকে সুলে চড়িয়েছিল তার ভাষাই বলছেন কালামে ওসালনা জাদুঘররা তোমরা মোসারপুতি ইমানি আসলে তোমাদের কয় টুকরো টুকরো করে কাটবো আর না হইলে ওসালনা তোমাদেরকে কিসের চড়াবো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 আলার অর্থে ব্যবহার হয় আরবি ভাষা ক্ষেত্রে বরং আলাস যেই সত্তা আকাশের ওপরে রয়েছেন সেই সত্তা ওপরে তোমার নিরাপদ হয়ে গেছে ভয় করো না জি হ্যাঁ আল্লাহ আকাশ ওপর রয়েছেন এগুলি করা হয়ে গেছে এখন এই দুইটি আয়াতে প্রথম দেখি হেমা আলা আল্লাহ এই আয়াত দুটি প্রথম দুটি আয়াত কি ছিল রাফে ওকা আর রাফা উল্লাহ তোমাকে আমার কাছে উঠিয়ে নেব আর আল্লাহ তাকে উঠিয়ে যে রাফা বলছেন এই দুটি সৃষ্টি জগতের ওপরে আছেন এই লাস্টে দুটি আয়াতের কথা বলছেন আহমেন্দুমানের কথা আগের গুলি ওই একটি করে ও সাথে বলে দিয়েছেন রাফা হয়ে গেছে রাফার ক্ষেত্রে হয়ে গেছে আর তারপরে ছিল আপনার নেই আল্লাহর কাছে উঠে যায় এই শব্দগুলি রয়েছে কোরআন কেন এগুলি ছিল আর তারপরে রয়েছে এই দুটি আত্মকে বলছেন আল্লাহ যে আকাশে রয়েছেন এটা প্রমাণ করে আল্লাহ সৃষ্টি জগতের উপরে হাই সুসার রাহা এই দুটি আত স্পষ্ট করেছে আন্না সুবাহে আল্লাহ রয়েছেন ফাল আয়াতিল এই আয়াত প্রমাণ করে যে আয়াতগুলি লেখক বর্ণনা করেছেন এখানকার উল্লেখ করেছেন যে আল্লাহ রবাহিন সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন ওপর রয়েছে কামাল আয়াত যেমন আগের চ্যাপ্টারের আয়াতগুলি প্রমাণ করেছে আলা ইসবাত ইস্তোয়ার সে আল্লাহ আরো এর উপর সমুন্নত আরসের উপর সমুন্নত এখন একটি কথা শেষখানে শেফ আলী ফজান বলছেন যে ইস্তেয়ার ওলুতে পার্থক্য কি এটা হচ্ছে শেষ চ্যাপ্টার যেটা ছিল যে আল্লাহ ইসবাত আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ থেকে এটা একটা বিষয়। সুচ্ছে আর আগের বিষয়টি ছিল আল্লাহ আরো সে দুটো বিষয় এই আর সে হওয়া আর আল্লাহ সৃষ্টি জগতের উর্ধে। এই দুটো ভাষায় বা দুটো বিষয় পার্থক্যটাকে যে দুটো আলাদা আলাদা শেখুল ইসলাম একটি হচ্ছে সেফাতে জাতিয়া আর একটি হচ্ছে সেফাতে ফেলিয়া আল্লাহর সৃষ্টির উর্ধ্বে হওয়া মানে আল্লাহর যে গুণ হচ্ছে অলু আল্লাহর অলুর दलिन सर्वोच्च सुमहान जिन सर्वोच्च इज्जत दिखाई सुमहान तेमी दिक्लाहरे बल्ला हवा एटी जीफा आल्ला समस्त सृष्टि जगते ऊर्धे सेफात जति से मान सत्त गुण अल्लाहर সত্যাগত গুণ একটু আগে ব্যাখ্যা করছে আর আল্লাহ আরো সে সমুন্নত এই কথাটি হচ্ছে আল্লাহ সেফাতে ফেলিয়া কর্মগত গুণ আল্লাহ আরো সমোন্নত এটা হচ্ছে কর্মগত গুণ কারণ আল্লাহ রব আলমী আরো সে হইলেন কখন আসমা সৃষ্টি করার পরে শুধু এটা আল্লাহর কর্মগত গুণ বলছেন আন্নাল হচ্ছে আল্লাহ হওয়া হচ্ছে জাতি সিফাত আর সমুন্নত হওয়া আফালে সে কর্মগত সিফাত আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টি সু উচ্চ সুমাহ হওয়া ওয়সফি আল্লাহর সত্তার সাথে স্থায়ীভাবে এই গুণটি জড়িত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 তিনি নিজের ইচ্ছা এবং নিজের ক্ষমতায় সমুন্নত হয়েছেন আরেকটি পার্থক্য হচ্ছে যে আল্লাহর সু উচ্চ হওয়াটি হচ্ছে যুক্তি এবং দলিল দ্বারা প্রমাণিত আল্লাহর অলু আল্লাহ যে সমস্ত সৃষ্টির উর্ধ্বে এটা হচ্ছে কি দ্বারা প্রমাণিত जगत घर थे सृष्टि जगत पर सृष्टि जगत तरह चारिदा আল্লা সমন্বিত হওয়া বেতনিত দলিল এই জন্য আল্লাহ থেকে নকল হয়ে বর্ণিত হয়েছে আর রসুরাম থেকে মনকুল হয়েছে বর্ণিত হয়েছে নকল মানে হচ্ছে জি মনকুল হ বর্ণিত হওয়া হ্যাঁ সংগৃহীত সংগৃহীত লিখছেন ওইটা আরবি লেখা থাকে জানেন মনকুল দেখবেন মনকুল আরবি দেখবেন কি মনকুল এই যে নকল হয়ে আমার না সেটা আর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 كنت كي دي বুঝাবেন হে بالنقل দিয়ে বিনকল কোরআনে ও هذا দলিল দিয়ে বুঝাবেন الله আল্লাহু আয়া ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলি